আজ আমরা কথা বলছি দু হাজার সতের ছাব্বিশে আগস্ট গত দুস্তাহ যাবৎ বাংলাদেশের নানা প্রান্ত বন্যা কবলিত হয়ে পড়েছে এর মধ্যে উত্তরবঙ্গ বৃহত্তর উত্তরবঙ্গ, দিনাজপুর রংপুর কুড়িগ্রাম পানির নিচে তলিয়ে গেছে অনেক জনপথ মানুষ নানা রকম দুর্ভোগ সংকটের শিকার হয়েছে এ সময়ে দুর্যোগ্য বলিত মানুষ বন্যা প্লাবিত মানুষ যারা একটু সহযোগিতার জন্য একটু খাবারের জন্য একটু আশ্রয়ের জন্য অপেক্ষা করছেন তাদের পাশে সাহায্য নিয়ে উপস্থিত হওয়া তাদের হাতে হাত ধরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এ দায়িত্ব পালন করা যারা বিত্তবান সক্ষম স্বচ্ছল তাদের জন্যও যেমন জরুরি যারা বিত্তবান নন কিন্তু দুর্যোগ কবলিত হননি স্বাচ্ছন্দ্য ব্যাহত হয়নি তাদেরও দায়িত্ব এজন্য বন্যা কবলিত মানুষের পাশে সাহায্য নিয়ে নানা রকম প্রয়োজনীয় সাহায্য নিয়ে আমাদের প্রত্যেককেই দাঁড়াতে হবে বিভিন্ন সময় বাংলাদেশে যে সব সংকট দুরযোগ নেমে আসে দেশের নানা শ্রেণীর মানুষ সেখানে সাহায্য নিয়ে যান এই ধারাবাহিকতা ঐতিহ্য রয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন সূত্রে খবরগুলো আসছে যে সারা বাংলাদেশের আলে মুলামা মাদ্রাসার ছাত্ররা এবং ইসলামী বিভিন্ন মহল ও ফ্রন্ট ফোরাম সাহায্য নিয়ে সেখানে পাশে যাচ্ছেন সেই হিসাবে বৃহত্তর জনগোষ্ঠীর বড় বড় অংশ ঢাকা থেকে এবং বিভিন্ন শহর থেকে ঠিক সেভাবে বন্যাকবলিত এলাকাগুলোতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে না আমরা জন্য। সবার কাছে অনুরোধ করব সব পর্যায়ের সব মহলের সব স্তরের মানুষ যেন যার যার অবস্থানে থেকে তাদেরকে সাহায্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করি রসুলের একটি হাদিস শরীফ সবার সামনে নিবেদন করতে চাই্লাম এই হাদিস এরশাদ করেছেন যে ব্যক্তি কোন মুমিনের কোন দুর্যোগ কোন কষ্ট লাঘব করবে আল্লাহ তালা তার আখেরাতের বা তার কেয়ামতের দিনের কষ্ট লাঘব করে দেবেন ঠিক একইভাবে যে ব্যক্তি কোনো সংকটগ্রস্ত মানুষের জন্য সহজ কোন পথ খুলে দেবে আল্লা তালা তার দুনিয়া এবং আখেরাতে তার জন্য সহজ করে দেবেন এবং আল্লাহ আল্লাহতালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকবেন যতক্ষণ ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকবে অনেক বড় সুসংবাদ মুসলিম শরিফের হাদিস এজন্য আমরা প্রত্যেকেই মুসলমান হিসেবে যে যেখানে আছি আমাদের বন্যাকবলিত ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং শেষে আমি আরেকটি কথা বলবো যে কোনো সংকট এবং দুর্যোগ চলাকালে এক ধরনের সহায়তার প্রয়োজন হয় আর দুর্যোগ সংকট কেটে গেলে পুনর্বাসনের সময় আরেক রকম সহযোগিতার প্রয়োজন হয় এখন সংবাদ মাধ্যমগুলোতে খবর পাওয়া যাচ্ছে বন্যার পানি বাড়া বন্ধ হয়ে গেছে হয়তো সপ্তাহখানেক আশা করা যায় আট দশ দিনের মধ্যে সেটা কমতেও শুরু করবে আমরা যারা এখন সহযোগিতা করার চেষ্টা করছি নিয়োগ করছি কিংবা সামনে করতে চাই তাদেরকে অনুরোধ করব বন্যার পানি কমে যাওয়া মানেই বন্যা কবলিত মানুষের দুর্যোগ কমে যাওয়া নয় বরং চলুন আমরা তাদের পরবর্তী পুনর্বাসনের জন্য আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের হারিয়ে যাওয়া বাড়ি ঘর যেন তারা মেরামত করতে পারেন তাদের খুয়ে যাওয়া ফসল হারিয়ে যাওয়া ফসল লস হয়ে যাওয়া জীবনের অনেক আয় রোজগারের জায়গায় যেন তারা আবার কমর সোজা করে দাঁড়াতে পারেন সেই সময়েও যেন আমরা সহযোগিতা করি আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ছোট্ট আরেকটি প্রসঙ্গের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে কোনো কোনো ভাই বাংলাদেশের কোনো কোনো নাগরিক যারা মুসলিম পরিচয়ে পরিচিত গত কিছুদিন আগে কোরবানি না করে কোরবানির টাকা বন্যার্থদেরকে সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন আমরা মনে করি এটি একটি অর্থহীন প্রবণতা ধর্ম পালনকে খাটো করার জন্য ধর্ম পালনের বিষয়টি না বোঝার কারণেই এক মানুষ যুগে যুগে এই ধরনের যুক্তি এবং প্রস্তাব কিংবা আহ্বান পেশ করে থাকে আমি ছোট্ট করে এ বিষয়ে শুধু এতটুক বলতে পারি যে ওয়াজিব কোরবানি তরক করার প্রয়োজন নেই যারা কোরবানি করবেন তারাও এখানে সহযোগিতা করবেন এবং যারা মুসলমান নন তারা তাদের অবস্থান থেকে সহযোগিতা করবেন কোরবানি বাদ দিয়ে হজ বাদ দিয়ে সে টাকা বন্যা কবলিত দুর্যোগ মানুষকে দান করার আহ্বানের পিছনে বাস্তব যুক্তি আসলে নেই কেন নেই কারণ বাংলাদেশের মানুষ আমাদের এই সমাজে নানাভাবে নানা ধরনের বদ অভ্যাস অনুমোদিত জীবনযাপন ইসলাম অনুমোদিত এমন ধরনের খাদ্য পানীয় জীবনচর্চায় অভ্যস্ত যদি মানুষ নিয়োগ করে যে আমি শুধু আমার ওই বদ অভ্যাসটা একদিন দুদিনের জন্য বাদ রাখব মানুষকে ওই সাশ্রয় দিয়ে শত কোটি টাকার মতো সাহায্য করা সম্ভব হবে বাংলাদেশে যারা ধূমপান করেন সিগারেট পান করেন তারা যদি মনে করেন তিন দিন সিগারেট পান করবেন না এবং ওই টাকা যার পকেটে যতটুকু টাকা জমে বন্যাকবলিত মানুষকে পাঠাবেন তাহলে সেই টাকা কোরবানি স্থগিত রেখে জমা করা টাকার চেয়েও বেশি হয়ে যাবে ঠিক একইভাবে मन करेंगे करें, एक सप्ताह संयम करोजे दामी होटेल गए एक बेला हजार हजार टाक खरच करें, तरा जुदी मने करें ता जो मन करें एक सप्ताह ये अभ्यसा बर्जन करबा से पाठान एक ही भावदेश बहु मानूष ईदे छुट्टी विभिन्न समय হাজার হাজার মানুষ এমনকি লাখো লাখ মানুষ দেশের বাইরে ছুটি কাটাতে যায় বিনোদনমূলক সফরে তারা যদি মনে করেন আমরা এইবার এই ধরনের সফর করব না আমাদের ট্রিপের খরচ আমরা বন্যার্থ্য মানুষকে সাহায্য করব। তাহলে সেটাও শত কোটি টাকা এমনকি হাজার কোটি টাকা পার হয়ে যাবে জন্য যারা বলেন কোরবানি স্থগিত করার কথা নফল হজ স্থগিত করার কথা এবং এই ধরনের যুক্তি যে কোনো দুর্যোগে যে কোনো সংকটে বারবার সামনে নিয়ে আসেন আমরা তাদেরকে বলবো। আমরা আপনারা মানুষের জীবনের ওই বদ অভ্যাসগুলো মানুষের জীবনের ওই অপচয়গুলো মানুষের জীবনের ওই শরীয়ত অনুমোদিত নয় এমন আর্থিক খাতগুলোর দিকে তাকান এবং সেখান থেকে সাশ্রয় করে কিভাবে দুর্যোগ কবলিত দারিদ্রপীড়িত মানুষকে সাহায্য করা যায় সেই সব পন্থা নিয়ে কথা বলুন তাহলে একই সঙ্গে দুইটি ফায়দা হবে মানুষের অপচয় কমবে গুনাহ কমবে এবং বিপন্ন মানুষেরা সহায়তা পাবে আমি ঈদ উল আজহার আগে কোরবানির ঈদের আগে সকল শ্রেণীর মানুষের কাছে আবার অনুরোধ করব আসুন ঈদের আগে সারা দেশের নানা প্রান্তে যারা বন্যার পানিতে প্লাবিত হয়ে আছেন যারা ঘুমানোর জায়গা পাচ্ছেন না বসার জায়গা পাচ্ছেন না বাচ্চা কাচ্চা নিয়ে দুমুঠো খাবারের ব্যবস্থা যাদের হচ্ছে না তাদের পাশে যে যেখানে আছি আমরা আমাদের সাহায্য নিয়ে যাই এবং অন্যদেরকেও সেখানে সাহায্য নিয়ে যেতে উদ্বুদ্ধ করি আল্লাহ তালা ঈদ আজহার আনন্দ সারা দেশের কবলিত হয়েছেন যারা তারাও এবং যারা হননি তারাও সবাইকে সমানভাবে পালন করার তৌফিক দান করুন